সে আজাব সম্বন্ধে যা সংগঠিত হবে লাই দা ফির যার কোন প্রতিরোধকারী নেই মিনাল্লাহি যা আল্লাহর পক্ষ থেকে ঘটবে জিল মা যিনি ধাপসমূহের অধিপতি তা আরজ আরোহণ করে যায় আল মালা ইকাত ফেরেস্তাগণ ওর ও আত্মাসমূহ ইলাইহি তার সমীপে ফি ইয়াওমিন এমন দিনে কানিক দা রহু যার পরিমাণ হমসিন আলফাসানাতিন হাসানাতিন হাজার বছর धारण कर नाम ओ दिवस के मन करसे बहु दूरवर्ती देखी परिवा निकटवर्ती আর জিজ্ঞাসাও করবে না হামিমান কোন বন্ধু কোন বন্ধুকে ইবাস যদিও তাদের একের সাথে অন্যকে দেখা সাক্ষাৎ করানো হবে এই চাইবে লাও এবং পত্নী ও ভাই এবং পরিবার এটা কখনো হবে না সে অগ্নি এমন জ্বলন্ত অগ্নি যা খসিয়ে ফেলবে চামড়া পর্যন্ত তাদের সেই ব্যক্তিকে জামা আ এবং হন সঞ্চয় করতো আহ অতঃপর তাকে সংরক্ষণ করতো ইন্দাল ইনসানা নিশ্চয় মানুষকে হলিক সৃষ্টি করা হয়েছে হালু আল মনা ইদা তখন কারণ করতে আরম্ভ করে ইল্লাল মুসল্লিন কিন্তু সেই নামাজের ব্যতীত আল্লা দিন আহম যারা আল্লা নামাজে দা ইমন সর্বদারত থাকে ওয়াল্লাদিনা ওয়া আম ফি আমওয়ালিহিম ধন সম্পদে রয়েছে হাক্কুম মা'লুম হক নির্ধারিত লিসা'ইলি জান জানচাকারি ওয়াল মাহরুম ও বঞ্চিতদের জন্য والذين يصدقون و من جرى ب विश्वास রাখে بيوم الدين কিয়ামত দিবসের প্রতি والذين هم ار যারা من عذاب ربهم شيو প্রতিপালকের আযাবকে مشفقون ভয় করে ان عذاب ربهم নিশ্চয়ই তাদের প্রতিপালকের আযাব গায়র মামুন গায়র মামুন নির্ভয়ের নয় আর কেননা তাদের প্রতি কোন দোষারোপ নেই কিন্তু যারা প্রবাসী হয় প্রয়াসী হয় ঙ্গীকারের প্রতি লক্ষ্য রাখে আহম আর যারা বিশাহাদ সাক্ষ্য সমূহ অন ঠিক ঠিক প্রদান করে কি হলো যে তারা আপনার দিকে দৌড়ে আসছে আনি এবং তাদের প্রত্যেকে কি এই আকাঙ্ক্ষা রাখে যে প্রবেশ করা হবে জান্ন আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের প্রতিপালকের ইন্দির নিশ্চয়ই আমি ক্ষমতাবান তাদের স্থলে স্থলবর্তী করতে ক্ষয় হুম তাদের অপেক্ষা উত্তম লোক ওয়ামা ওমান এবং আমি অক্ষম নই অতএব আপনি তাদেরকে থাকতে দিন আবু এই বাঘ বিতন্ডা ও ক্রিয়া কৌতুকের মধ্যে হাত তারা সেদিনের সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত আল্লা যেদিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তারা দৌড়ে যাচ্ছে অবনমিত থাকবে আব সরহন তাদের চক্ষুসমূহ লজ্জায় তার হাক্লা তার হা কহিল্লা অপমান তাদেরকে ঘিরে ফেলবে জাহিকাল্লাদি এটাই তাদের সেই দিন আল্লা কানুই আদম যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হতো